ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين فعلوا فاحشة أو ظلموا وعمل عملا صالحا وقال أيضا في آية أخرى দ মোহাম্মিবিহারিকম আল্লাহম সাহাশন মোহাম্মদি হাবিহারিকম সলমান মাসি কেসলাহী প্রোগ্রামে মাগদীপ থেকে আমাদের মামলা সলাইমান সাহেব বয়ান করে আসছেন আমরা এখানে যারা আসছি নিশ্চয়ই সকলে হেদায়েতের উদ্দেশ্যে হেদায়তের তালাসের উদ্দেশ্যে আসছি যে হেদায়ত আল্লা পাকের হাতে আমরা আল্লাহ পাকের কাছে হেদায়েত চাইতেছি সেই হেদায়ত চাওয়ার বিভিন্ন মাধ্যমের মধ্যে এটাও একটা মাধ্যম ইসলাহী প্রোগ্রামের মধ্যে আসছি কিছুদিনই কথা শুনব পাক দিলের হালাত পরিবর্তন করে দিবেন বিশেষ করে আখেরাতে আল্লাপাকের কাছে আমরা নাজাদ প্রাপ্ত হব এই এই মসজিষ কায়েম করা হয়েছে এবং আমরাও এই উদ্দেশ্যে আসছি বলনেওয়ালা শূন্যওয়ালা সকলেরই মাকসাদ একটা যে আল্লাহ পাকের থেকে আমরা হেদায়েত পেয়ে যাই আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ পাকের তরফ থেকে মাঘ ফেরাত হয়ে যায় সকলেরই একটাই মাকসাদ এবং যারা আমরা এখানে উপস্থিত বেশি, गुना सकल संभवतारथारकलेमत कम बस गुना सकल आसंदेह अल्लाह पाक जरा गुना গুণাগারদের সম্পর্কে আল্লাহ পাক কি আশ্বস্ত করলেন আল্লাহ পাকের কাছে আমাদের কিছু জায়গা আছে কিনা অনেক আয়াত কোরআন শরীফের উপরে আছে আমি ছোট্ট দুইটা আয়াত করেছি সংক্ষেপে কিছু কথা হজরতে সাইদি বিন মুসাইব রাহমতুল্লাহ আলাই যিনি খুব বড় মানের একজন আলেম যিনি একজন খুব দামি সম্মানিত তাবি আবু হুরার রাজি আল্লাহ তালহুক সাগরী তিনি এই আয়াতের তফসির সম্পর্কে হাদিস নকল করেছেন ওই সমস্ত লোকেরা যারা আমরা গুনা করেছি আবার আল্লাহ পাকের কথা আল্লাহ পাকের শাস্তির কথা তার বরত্বের কথা মনে আইসা বয় বিটি হইয়া আল্লাহ পাকের কাছে তবা করেছে আবার নফ্সের তাগাদায় পড়ে আবার গুণা করে ফেলছি আবারও পরক্ষণে মনের মধ্যে প্যারেশান লাগতেছে আল্লাহ পাকের কাছে কিভাবে যাব কিভাবে মুখ দেখাবো এই কথাগুলি স্মরণ হইয়া আবারও তবা করেছি হাজারতে রহমতুল্লাহ আলাই তিনি বলতে চাচ্ছেন না এই তফসিরের মধ্যে অর্থাৎ তাওবাও করেছি বারবার গুণাও করেছি বারবার এই ধরনের লোকেরাই আমরা এখানে যারা বসছি কি বলেন ঠিক না আমরা যারা এখানে বসছি আমরা এই লোকগুলি আমরা এরকম আমরাই তো মনে করব যে মানে আমাদের মতো লোকদের সম্পর্কেই যেন আয় একটা আল্লাহর্বুল আলমিন বলতেছে যারা এরকম গুণা করেছে তওবা করেছে আবার গুণা করেছে আবার তাওা করতেছে এইভাবে তাদের জীবন চলছে তারপরও নৈরাস হয় নাই আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে আশ্বস্ত করতেছে ওই ধরনের লোকগুলি যারা গুণার থেকে তাওবা করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন বলে আশ্বস্ত করেছে এই আয়াতের মধ্যেও আল্লাপাক বলতেছে যারা ফাহিসা গুণা করেছে গুনায় কবিরা করেছে আউ জালামু অথবা সগিরা গুণা করেছে গুনায় সগিরা একাধিকবার যখন বারবার করে করা হয় তখন ওই গুনাটা আর সগিরা থাকে না ওই গুনাটাও কবিরা হয়ে যায় এই দেখা যাইতেছে আমাদের সগিরা গুনা নাই আমাদের গুণা সব কবিরা গুনা। গুনা করতেছি কবিরা গুনা করেছি তো এটা গুণাই কবিরা সগিরা গুনা হয়ে যাচ্ছে আরেকবার করছি আরেকবার করছি আরেকবার করছি যখন সগিরাকে সগিরা মনে করে করা হয় হাদিসের মধ্যে বলে এটার সগিরা থাকে না এটাও গুণায় কবিরা হয়ে যায় আর গুণায় কবিরার জন্য তান্ত জরুরি যদি আল্লাহ পাকের কোন তারা এরকম কবিরা গুনা করেছে অথবা সগিরা গুণা করেছে আল্লাহ রব্বুল আলমিন বলে তারপরে আবার ও আমিলা আমালেহা তারপরে আবার সে নেকামল করতেছে নামাজ পড়ে তসবি পড়ে তেলাওয়াত করে জিকির করে রমজানের রোজা রাখে নেকামল করতেছে আল্লাহ রব্বুল আলামিন বলে এই ধরনের গুণ বিশিষ্ট লোকগুলাকে গুনার উপরে আমি আল্লাহ পাক তাদেরকে রাখি না তাদের গুণাগুলাকে আমি মাফ করে দেই আয়াতের তফসির মধ্যে হাদিসে হজরতে আব্দুল্লাহ মোহাম্মদ রাজি আনহু। তিনি এক হাদিসের উদ্ধৃতের মধ্যে বলেন আল্লাহ পাক যে মাফ করেন মাফ করার সিস্টেমটা কিরকম হবে আমি এখানে গুণা করেছি ওই জমিন সাক্ষী গাসপালা সাক্ষী আসমান সাক্ষী फेरस्तारा सीर गुणारूरे समस्त आपदा मस्तकार शर सी बहुत जटिल व्यापार गुणारूप सी बहु पावा गुणा करल्लाफ कर दिल কে আমায় জানে এই সাক্ষীরা সব আল্লাহ পাকের কাছে সাক্ষী প্রদান করবে যে আল্লাহ তোমার এই বন্দা গুণা করেছে ওই সময় মাফ পাওয়ার সুরত কি হবে আল্লাহ আকবর হাজরতে আব্দুল্লাহ মোহাম্মদ রাজি আল্লাহ বলেন আল্লাহ যখন আল্লাহ পাকের কোন বন্দাকে যখন মাফ করেন মাফ করার সিস্টেমটা এরকম হবে আসমান সাক্ষী জমিন সাক্ষী জিন ইনসান সাক্ষী আপাদ মস্তক সাক্ষী যেই জমিনের মধ্যে গুণা করেছে গুণা সাক্ষুণাগার হচ্ছে ওই জমিন সাক্ষী যারা যারা এই গুণার উপরে সাক্ষী ছিল আল্লাহ প্রত্যেকের দিলের ঠিকা এই গুণাগারের গুণার কথাটাকেও আল্লাহ ভুলাইয়া দিবে তারা যেন কেমতের ময়দানে আমার বিপক্ষে যেন সাক্ষী দিতে না পারে এদের দিলের থেকেও আল্লাহ পাক কথাটাকে মুছে দিবে ভুলে যাবে আসমানও জানবে না জমিনও জানবে না ফেরেস্তারাও জানবে না আল্লাহ রাবুল আলামিন যখন কাহাকেও মাফ করবে তখন এইভাবে আল্লাহ পাক মাফের ব্যবস্থা করবেন তিন নম্বর আল্লাহ রব্বুল আলমিন গুনা মাফ করলেন যারা সাক্ষী ছিল তাদের মুসাইয়া দিলেন কেউ আর ওই গুণাগারের বিপক্ষে সাক্ষী দিবে না তিন নম্বর আল্লাহ রব্বুল আলমিন বলেন যেহেতু গুণাটা যখন করে ফেলছে তখন তার আমল্লামার মধ্যে ফেরেজটা লিখছিল गुनाटा के जख मुसे महुकर दी मुसे कारण जगह खाली पड़े थक तस्तारा क्या मैदान मानुष जराल नामा जख देखे তখন তার ওই জায়গাটা খালি দেখা যাবে আশপাশের নেক দেখা যায় আর ওই জায়গাটা খালি কেন একটা প্রশ্নবোধক আইসা যাই যে পারে এই যে আল্লাপাক বলে এই কারণে আমার বন্দা ওই সময় সরম পাবে আমি যে তাকে মাফ করে দিলাম আমি যে তার গুণাগুলাকে মাফ করেছি কেউ সাক্ষী নাই সেও ভুলে গেছে আমি আল্লাহ পাক সব ভুলাইয়ে দিলাম কিন্তু আমুল নামার মধ্যে যে খালি জায়গাটা থাকল ওই জায়গাটা দেখলে তারও মনে প্রশ্ন আসবে অনেকেরই প্রশ্ন জায়গা যাবে এই প্রশ্ন থেকে যেন তাকে বাঁচানো যায় এই আল্লাহ পাক বলতেছে আমি আল্লাহ আমার বন্দাকে মাফ করলাম কিভাবে মাফ করেছি মাফের হালাত হল তার ওই জায়গাটা যেই জায়গাটার মধ্যে তার গুণাটাকে মাফ করেছি ওই জায়গার মধ্যে আমি আল্লাহ নেক বসাইয়া জায়গাটাকে পুরাইয়া দিব আল্লাহ পাখের হালাত দেখলেন এ মাঝে মধ্যে কোরআন শরীফের এই আয়াতগুলি এগুলি সামনে আসলে দেমাগে ধরে না আল্লাহ রব্বুল আলমিন তার আরসকে বানাবার চার হাজার বৎসর আগে আরস এখনো আল্লাহ পাক বানান নাই আরস বানালেন আরস বানাবার চার হাজার বৎসর আগে আল্লাহ রব্বুল আলমী নির্ধারণ করে রাখছেন যে আমি আরস বানাবার পরে এই কথাটা লিখা দিব যে আমি আল্লাহ পাক আমার বন্দাকে মাফ করার ব্যাপারে এটা নীতিমালা হবে যে আমি যখন কোন বান্দার উপরে রাগ হয়ে যাব রাগের তুলনায় আমার বন্দার উপরে আমার রহমত সবসময় বিজয়ী থাকবে কত মেহরবান তিনি কত দয়ালু দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি কাহাকেও কিছু দান করে কিছু হাদিয়া দেয় তার পিছনে কিছু মেহনত করে তার এই অহসান তার এই প্রতিদানের কথা সে ভুলতে পারে না তাকে দেখলেই মনে পড়ে সে সামনে থাকুক অথবা পিছনে থাকুক তার এই কথাগুলি তার মনে আসে তার সাথে একটু দূরাচরণ করতে তার দিলে বাধা দেয় এই লোকটা এত এহসান তোমার পিছনে করল আমি এর উপকার করতে না পারি কিন্তু এর ক্ষতি যেন আমার দ্বারা না হয় সব সময় খেয়াল রাখে এটা যাদের মধ্যে মরুয়াতি আছে যাদের মধ্যে মানুষত্ব আছে তারা সবসময় এরকম খেয়াল রাখে আল্লাহ সুবাহ তিনি যে বন্দার গুনাকে এইভাবে মাফ করে দিতেছেন যদি আল্লাহ পাক মেহরবানি করে আপনাকে আমাকে যদি ক্ষমা করত আল্লাহ আকবার আমাদের উপায় ছিল না আল্লাহ পাক যদি মেহরবানি করে মাফ করেই যদি না দিতেন তাহলে ইন্তেকালের পরে মৃত্যুর পরে অবধারিত জাহান নামে যাওয়া লাগত এইজন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমাদের আশা আশাবাদী যে আল্লাহ তুমি তোমার বান্দাকে নিশ্চয়ই মাফ করার জন্য যে আশ্বাস দিয়েছ এবং কতক্ষণ পর্যন্ত মানুষ মৃত্যুর দুয়ারে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই সময়ে যদি সে তার গুনার কথাগুলি স্মরণ করে আর আল্লাহ পাকের কাছে যদি সে রুজু হইয়া যায় আল্লাহর হজরত আলী রাজিয়াল্লাহ আনু তিনি বর্ণনা করেন একজন মানুষ বিশ বছর পর্যন্ত সে ইবাদত করছিল লাগাতার ইবাদতে ছিল শয়তানের অচ আচা তার উপরে আসছে আবার লাগাতার সে বিশ বছর পর্যন্ত এখন গুনার মধ্যে লিপ্ত ওদিকে ২০ এদিকে বিশ চল্লিশ বছর তার আগেও তার সেই বালেগ হওয়ার আগ পর্যন্ত ওইখানে পনেরো সতেরো বছর প্রায় বয়স এখন ষাট পঁয়ষট্টি শেষের দিকে গিয়া শেষের বিশ বছরটার মধ্যে সে গুণার মধ্যেই কাটাইছে বালেগের পরে মাঝখানে বিশ বছর সে ইবাদত বন্দিগি করছে চলতেছে हठात कर एकदम आयनारामने आससे दारिगुली पाते से आयनार सामने निया दारि के पा अवस्था देखार परे तर कथाटाररण हल हमार शर मध्य तो आसले बार्धक्य पूरा चले आससे शर शक्ति लोप पाया जाता से हम जी, जी, जी बीसा बचर गुणार मदे लिप्त हुए आल्ला पासे गुणा नहीं जा केमन हठात को आयना सामने नवर पर कथाटारण आ स्रण आसार पर आयनाटा रखा तलर मध्य खूब एक चिंताुक्त अवस्था साथो सामने क्यों कथबार्ता जे रूम से आल्लाह परकम कर कथा बोते जाल्ला तो तुम ओबा जीवने बहु समय गुना कर জীবনের বিশটা বছরই বাদতের মধ্যে ছিলাম আবার গাফলতি করা আবার গুনার মধ্যে লিপ্ত হয়েছি এখন নজর করে দেখি বার্ধিক চলে আসছে তুমি তো যে কোনো সময় আমাকে ডাক দিয়া বলবো আমার যাওয়া লাগবে এখন মনে ভয় লাগতেছে যে আমার মতোই গুণাগার লোকটা যদি তোমার কাছে তাও করি তুমি আমাকে কবুল করবে কিনা কিতাবে লেখেন এই কথাটা তার মুখের টিকে বলা যখন শেষ হলো। হল পাক সাথে সাথে একটা গাইবি আওয়াজ তার কানে পৌঁছে দিলেন সাথে সাথে আল্লাপাক বলতেছে অবন্দা তুমি যখন তওবা করবা আমার দিকে যখন তুমি রুজু হইলা মোতওয়জ্জা হইলা আমি আল্লাহ তোমার সব গুণাগুলি মাফ করে দিব সাথে সাথে ফদার বন্ধা আল্লাহ পাকের কাছে খালেজ ভাবে তবা করতে থাকলেন আর সেজদায় পড়ে গেলেন বিশটা বছর মাঝখানে শুধু গুনার মধ্যে চলছে আশ্বস্ত করলেন আল্লাহ পাক আর কত বড় আশ্বস্ত করেছে যে তাকে মাফ করে দিবেন আল্লাহ পাক এলহামি ভাবে আওয়াজ দিয়ে তাকে পৌঁছেই দিলেন হজরতে ইয়াকুব আলাই সালাম আল্লাহ পাকের খুব সম্মানিত একজন নবী হজরত আজরাইল আলহ সালামের সাথে তার খুব দুস্তি ছিলেন আন্তরিকতা ছিল। মাঝে মধ্যে সাক্ষাৎ হয় মাঝে মধ্যে আসেন তিনি একদিন আজরাইল আজরা আলি সালাম সালামকে সম্বোধন করে বলেন যে ভাই আজরাইল আপনি তো আমার কাছে बंधुसुलभ आचरणे मजे मध्य देखा करते आसें एकदिन तो आनी आसबेंट अवस्था जेदी आल्ला पक आनादेशूटा के कवच करारे दिन कबीना अपनो जाना ना जेहतु आपनारे আমার একটা বন্ধু সুলভ আচরণ আছে। তো আমি আপনাকে এতটুকু বন্ধু হিসাবে বলতে চাই যখন আল্লাহ পাকের তরফ থেকে আমার জন্য মৌতের ফয়সালা যখন হয়ে যাবে আপনি আমার কাছে কয়েকদিন আগে আপনার পক্ষ থেকে কিছু দুধ পাঠাইয়ে দিবেন তখন আমি বুঝতে পারবো যে আমার বন্ধু আজরা সালাম আমার কাছে এখন আসবে এতদিন আসছে বন্ধুর মতো আচরণ করতে আর এখন আসবে আমার রুহ নিয়ে যাওয়ার জন্য আজরা আলি সাল্লাতে বলছেন যে ঠিক আছে আপনার কাছে সেই দুধ পাঠাবো চলতেছে হঠাৎ করে যখন তার মৃত্যুর সময় চলে আসলেন হাজরতালুয়ালাম আজরাইল আলি সাল্লাতুয়ালামকে দেখে বলতেছে ভাই আসগাজে আসছেন বলে হ্যাঁ বলে আজকার আশা হল আপনার এখন জীবনের শেষ সময় আল্লাহ পাখের কাছে নিয়ে যাওয়ার জন্য এখন আসছি আপনার কাছে বলে আপনি না বলছিলেন যে আমার কাছে আপনার প্র্যাকটিক্যাল আপনি যখন আসবেন আসার আগে আমার কাছে একটু দুধ পাঠাবেন তাহলে আমি দুধ পাঠাইছি তো পাঠাইছেন বলে তো আমি তো দেখলাম না আমার সাথে তো কথাবার্তা হল না আকু আলি সালাম যখনই প্রশ্ন করলেন আজরায়েল আলি সালাম বললেন যে আমি আপনার কাছে দুধ পাঠাইছি আপনি লক্ষ্য করেন কি লক্ষ্য এক নম্বর হল दूध पाठाई आपनारिता जो सदा होते शुरू कर लो तर एक नम्बर दूध जानी आपनर दुनिया हाय घनिए आससेड़ दिखे जावर समय चले आससे नम्बर दूध आपनारे पाठ कि दूध पाठ शरेर शक्ति एन दिन दिन को निसस्तेजर तक कि आनी खेल करें ना जी दूधताओ आपके कथा स्मरण कराइस जे आपनारों बंधु आसार समय चले आसते तीन नम्बर आकटा दूध आसनर का आनी जी सटान देह चलत এখন বার দিকের দিকে চলে আসার কারণে অটোমেটিক একটু বাঁকা হয়ে গেছে না ওইরকম শটান সিনাটান করে চলাটা অবস্থাটা নাই যেন শরীরে আপনাকে একটু বাঁকা করে ফেলছে এই তিনটা দুধ আপনার কাছে আমি পাঠাইছিলাম আল্লাহ আকবর হাজর আলাইস্লা তুয়াল্লাম চোখের পানিগুলি ছেড়ে দিলেন এত বড় জরিলুল কদর পায়ে बंधु आनी जी दूध पटाई बुझते पर अभी मन कर वास्तव में को फेरस्ता हमारे आईसार सरसरि कथा बोल जदि दूधगुली हमार शर समक आल्ला पक জন্য হিসাবে রাখছে কারো দাঁড়ি পেকে যাবে চোখের জ্যুতি কমে যাবে শরীরের মধ্যে বার্ধক্য চলে আসবে জুয়ানি আস্তে আস্তে খতম হয়ে যাবে তখনই তার প্রত্যেকটা সেকেন্ড আর মুহূর্তে স্মরণ দরকার যা আমি যেই দিকে দৌড়াইতেছি কখন যেন হঠাৎ করে মালাকুল মত চলে আসে এই জন্য এগুলি আপনাকে আমাকে তবার দিকে নিয়ে যাওয়ার জন্য স্মরণীয় ব্যাপার স্মরণ করিয়ে দেয় তাই সকলে আমাদের জীবনের এই কথাটা মনে রাখা লাগবে যিনি আমাকে ক্ষমা করতে পারেন ক্ষমা করার যোগ্যতা আল্লাপাক একমাত্র নিজের কাছে রাখছেন এই যোগ্যতা এটা কাহারো হাতে ছেড়ে দেন নাই কোন নবী রসুল শহীদ ফেরেস্তা কোন ব্যক্তির হাতে আল্লাপাক এটা ছাড়েন নাই এটা সম্পূর্ণ নিজের হাতে কন্ট্রোল করে রাখছেন শাস্তি দেওয়ার ক্ষমতাও তা ছেড়ে দেওয়া ক্ষমা করে দেওয়ার ক্ষমতাও তার এটা কি আল্লা পাক বন্টন করেন নাই কারণ আল্লাহ রব্বুল আলীন বলেন আমি আমার কোন বন্দাকে মাফ করব কোন বন্ধা আমার কাছে কিভাবে তবা করলো কোন বন্ধা আমার কাছে কিভাবে তাকে সফরদ করল এই জিনিষ্টা আমি যেরকম বুঝব আর আমার কোন মখলুক কোন নবিরসুল ফেরস্তার তারাও বুঝতে পারবে না এই জন্য একমাত্র যোগ্যতার ক্ষমতা আমি আল্লাহ আমি যদি সবাইকেও মাফ দেই কেউ আমাকে কৈফিয়ত তালাশ করার মতো ক্ষমতাও কারো সবাইকে যদি আমি মাফ করে দেই এটা আমার ইচ্ছা কার অধিকার নাই আমাকে বলতে পারে যে আল্লাহ তুমি কেন মাফ করে দিলা যেহেতু সব কিছু আমার শায়তান ইবলিশ আল্লাহ পাখের কাছে অঙ্গীকার করে আল্লাহ তুমি আমাকে ইবলিশ বানাইয়েছ লাইন বানাইলা আমিও তোমার সাথে এই কথা বলে অঙ্গীকার করতেছি তো শয়তান আল্লাহ পাকের কাছে বলতেছে যে আল্লাহ তুমি আমাকে শয়তান বানিয়েছ আমাকে তুমি সময়ও দিসো হায়াতও দিস কে আমত পর্যন্ত কান্না আদম যে আমি বনি আদমকে আমার হায়ার যেহেতু কে আমত পর্যন্ত আমি বনি আদমের পিছনে লাগে আসি কিভাবে প্রলোভন দিয়ে দিয়ে তাদেরকে গুণা করাইতে হয় আমার সাধ্য অনুসারে আমি চেষ্টা করে তাদেরকে গুণাগার বানাবো আল্লাহ হক হাদিস শরীফের মধ্যে রেসুল পাক সাল্লাহ সালামের সাত শয়তান যখন আল্লাহ পাকের কাছে এই কথাগুলি বলতেছেন আল্লাহবাহান শয়তানের কথা শেষ হওয়ার পরে আল্লাহ পাক বলে যে শয়তান তোকে হায়াত দিলাম কেমত পর্যন্ত তুই তোর ক্ষমতা বলে বান্দাকে গুনাগার বানাই আর আমি আল্লাহ পাক আমার জাতের কসম খাইয়া বলতেছি তুই গুণা করাইতে থাকবি আমার বন্দা তবা করতে থাকবি আর আমি আমার বন্দাকে মাফ করতেই থাকবো তুই কত গুণা করাবি আমি মাফ করে আল্লাহ দিবাহ নিজের জাতের কসম খেয়ে তিনি বলছেন যিনি বন্দাকে এইভাবে মাফ করবেন তো সেই আল্লাহর জন্য কত মায়া লাগা দরকার তাকে কত বেশি ভালোবাসা দরকার এই জন্যেই তো আল্লাহ পাকের কিছু কিছু বন্দাদের জীবনী এরকম দেখা যায় তারা আল্লাহকে মায়া করতে করতে তাদের এমন অবস্থা আসে তারা তখন বলেন যে আল্লাহ আপনাকে তো দেখি না মহব্বত করতেছি মনে চায় আপনাকে পাইলে আপনার পা দাবাইয়ে দিতাম মাথার মধ্যে তোল দিতাম আপনার খেদমত করতাম এই বৈশা বৈশা এই কথাগুলি কিসের মহাব্বতের কথা তার আল্লাহকে ভালোবাসা দেখাইবার তার কাছে কোন প্রক্রিয়া সে পাচ্ছে না যে আল্লাহ আমি আপনাকে কিভাবে ভালোবাসবো দেখাইতে পারি না এই জন্যেই হাজরত মুসা আলানবীন আল সালাম দমক দিয়া বসছেন তিনি রাস্তা দিয়া যাচ্ছে আরে রাস্তার মধ্যে বসে বসে একদম পাগলের মতো কথা বলে মুসা ইসলাম শুনে দাঁড়িয়ে গেলেন আরে পাগল তুই এই কথা এরকম বলতেছ আল্লাহ পাখির মাথায় তোল দিবি হাত পা দাবাইয়া দিবি আরে আল্লাহ পাখির কি শরীর আছে মাথা আছে তুই কথা বলতেছ এগুলো তো কঠিন কথা কেমন করে এগুলি বললি পাগলে মোড়াকবার মধ্যে বসে বসে বলতেছে চোখ খুলে দেখে যে জামানার পায়গাম্বার মুসা ইসলাম ধমক দিতেছে করে কাঁপতেছে একেবারে পাগলের মতো যায় তাহলে তো তুমি তো বরবাদ হয়ে গেছ জবান বন্ধ হয়ে গেছে যে কি করলাম মুসা আলি সালাম দমক দিলেন পাগল তো ওইদিকে চলে গেল মুসা ইসলাম চলছে আল্লাহ পাক মুসা আলসালামকে ডাক দিয়া বলছেন আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই ওই কথাগুলাকে ফার্সি ভাষায় তিনি বানাইছেন তোমাকে তো নবী রূপে পাঠাইছিলাম আমার ভোলা বালা বন্দাগুলাকে আমার সাথে লাগাইয়ে দেওয়ার জন্য বন্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক লাগাইবার জন্য এই জন্যই তো নবী রূপে তোমাকে পাঠাইলাম তুমি এমনই এক কাজ করলা আমার বন্দাকে আমার থেকে দূরে সরাইয়ে দিলাম পায়গাম্বর মুসা কাজটা তো ভালো করো নাই মুসা আলে তু আসসালাম তিনি এইবার। ভয় পেয়ে গেলেন হায় আমি তো কথা যেভাবে বলছিলাম তিনি আবার ফিরত ওই পাগলকে বুঝাইয়া বলতেছে আরে তোমার সাথে আল্লাহের সম্পর্ক এত গভীর আমি তো বুঝতে পারি তোমার এই কথার উপরে আল্লাহ পাক খুশি লাগে ভালো লাগে আমার বন্ধা আমাকে এত মহব্বত করে সেই মহব্বতের তাকা যা এই জন্য তার মুখী দিয়া বাইর হইতেছে মাথার মধ্যে তোল লাগাইয়া দিব হাত পাগুলি দাবাইয়া দিব তোমাকে পেলে আমি দুধ খাওয়াবো এটা আসলে তার দিলের এমন একটা চাহাত পাকের সাথে মহাব্বতের কথা এই জন্য আল্লাহ পাক বলে বন্দা যখন আমার সাথে মহাব্বত করে যখন কোন কথা বলে ফেলে এটা আমি ধরি না আমি দেখি তার দিলের অবস্থা সে আসলে বলতে চায় কি হয়ে যায় কি এই আমার সাথে বন্দার সম্পর্কটা মহাব্বতের সম্পর্ক যিনি আপনাকে আমাকে এইভাবে করে মাফ করে দেওয়ার জন্য ওয়াদা করলেন ঘোষণা कत कथा महब्बत आना कत कथा प्रेमे आलोचना बोलते भलोई लागे अनेक समय लोकालय मानुषर सामने एगू भलो लागे ना সরম লাগে এই জন্য নিরিবিরি বৈশা বৈশা চুপচাপ মানুষ দেখে কেউ নাই ওই সময় মনটা উঠেয়া আহ তার কাছে চাইতে থাকে বলতে থাকে তওয়া করতে থাকে আল্লাহ পাক বলে বন্দা তুমি যখন হাত পেতে চাইয়া থাকো তখন আমি আল্লাহ হরব্বুল আলমিন ওয়াদা করেছি এদের হাত খালিয়াতে ফিরাই দিতে আমি এদেরকে মাফ করেই দিই এই আল্লাহ পাকের কাছে মাফ চাবো আমরা